আব্দুল্লাহ ইবনু হারিস রহমতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন এক ঝড় বৃষ্টির দিনে ইবনু আব্বাস রাজিয়াহ তালাহনু আমাদের উদ্দেশ্যে ক্ষুদা দিচ্ছিলেন মোয়াজ্জিন যখন হাইয়ালাহ সালাহ পর্যন্ত পৌঁছাল তখন তিনি তাকে বললেন ঘোষণা করে দাও যে সালাদ আবাস স্থলে। এ কথা শুনে লোকেরা একে অন্যের দিকে তাকাতে লাগল যেন তারা বিষয়টাকে অপছন্দ করল তিনি তাদের লক্ষ্য করে বললেন মনে হয় তোমরা বিষয়টি অপছন্দ করছ তবে আমার চেয়ে যিনি উত্তম ছিলেন অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম তিনি এরূপ করেছেন এ কথা সত্য যে জুমার সালাত ওয়াজিব তবে তোমাদের অসুবিধায় ফেলা আমি পছন্দ করি না ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তালাহু হতেও অনুরূপ বর্ণিত আছে তবে এ সূত্রে এমন উল্লেখ আছে আমি তোমাদের গুনার অভিযোগে ফেলতে পছন্দ করি না যে তোমরা হাঁটু পর্যন্ত কাদা মারিয়ে আসবে